রিম আলিলবিনাম সঈদুল নবীন মোহাম ও আজমাইন ফল وان ابي هريره رضي الله عنه قال جاء رجل الى النبي صلى الله عليه وسلم فقال يا رسول الله عندي دينار قال انفقه على نفسك قال عندي اخر قال انفقه على ولادك قال عندي اخر قال انفقه على اهلك قال عندي اخر قال انفقه على خادمك قال عندي اخر قال, أنفقه على قال, عندي آخر قال انت اعلم اخرجه الشافعي প্রতিষ্ঠা করা ইনসাফ করা সুবিচার করা ফরজ করেছে। আল্লাহ রব আলমিন সুবিচার নির্দেশ দান করেছেন এবং তিনি সর্বপ্রথম সুবিচারকারী ন্যায় বিচারকারী আল্লাহ রবাহ আলমিন কারো করেন না দুনিয়ায় না পরকালে হিসাবের ক্ষেত্রে এবং সদাচরণ আল্লাহ আলমিন হুকুম দান করেছেন সালিম সালাম নাজী মাহমুদ রসুল্লাহ সাল্লাম যিনি মানবজাতির জাতির মধ্যে সবচেয়ে উত্তম এবং সর্বাধিক সুবিচার কায়ে ছিলেন ওয়াই হাকা মাদাম আদেল নবী করিম সাল্লাহ ইসলামের সামনে একজন খারেজি এবং খারেজিদের পূর্বপুরুষ যখন এ কথা বলেছিল যে ইয়া ইয়া মোহাম্মদ বা ইয়া রসুল্লাহ সে বেদুইন ছিল ইমান তার অন্তরে ওইভাবে প্রবেশ করেনি সে বলেছিল যে আপনি সুবিচার কায়েম করেন না তখন রাসোর আসার বলেছিলেন যে তোমার দুর্ভোগ সর্বনাশ তোমার আমাদেরকে জীবনে প্রতিটি ক্ষেত্রে এই জন্য সুবিচার কাইম করতে হবে ইনসাফ করতে হবে স্ত্রীদের ক্ষেত্রে ছেলে মেয়েদের ক্ষেত্রে বাপ মায়ের ক্ষেত্রে এবং বাপমা একদিকে একদিকে স্ত্রী ছেলে মেয়ে এর মাঝে মানদণ্ড ঠিক রাখতে হবে যার যেমন হক অধিকার রয়েছে ঠিকভাবে ভাবে আদেই করতে হবে একদিকে যদি বেশি করে দেন আরেক একদিকে কম করে দেন হিসাব দিতে হবে যেমন স্ত্রীর পাল্লা ছেলে মেদের পাল্লা ভারী করে দেন বাপ মায়ের পাল্লা যদি হালকা করে দেন জবাব দিতে হবে ধরা খেয়ে যাবে ঠিক তেমন এর বিপরীত বাপ মায়ের পাল্লা দিলেন ভারী করে সব টাকা পয়সা পাঠিয়ে দিচ্ছেন এই যে কুসংস্কার আমাদের সমাজে বাপের নামে মায়ের নামে সবকিছু হচ্ছে বিশ বছরের আই ইনকাম সব চলে গেছে বাপের নামে মায়ের নামে তাদের পাল্লা ভারী করে দিচ্ছে গের ইসলামী পরিবার দিন না জানার কারণে অজ্ঞতার কারণে এই সব আমাদের সমাজ হয়েছে। আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে স্ত্রীর পরিবার এবং পরিবারে যারা সদস্য রয়েছে অন্যান্য বা যাদের দায়িত্ব আপনার উপর রয়েছে খোর পোষের ভরণ পোষণের এই বিষয়টি সম্পর্কে একটা আলোচনা মারামের হাদিস থেকে হয়েছে হবে। গত সপ্তাহে যে বিষয়টি নিয়ে আলোচনা করেছিলাম সেটা ছিল স্বামী যদি আর্থিক সংকটে ভুগে আর্থিক অসচ্ছলতা এমন না যে সচ্ছল ব্যক্তি তারপরে খরচ দিচ্ছেন একটা অবস্থা হচ্ছে যে स्वामी स्वच्छल टाइम स्त्री खरच दी क्षेत्र स्त्री अवश्य आदाय कराते लाफ ना मसलाय स्ल मोटाम चलाते स्त्री खरच जो लागे दी তাহলে বিনা দ্বিধায় বিবাহবিচ্ছেদ করবে তার জন্য মুসলিম সরকার আদালতে যাবে এবং সেখান থেকে কাজের মাধ্যমে আদালতের মাধ্যমে বিবাহ বিচ্ছেদ করিয়ে নেবে কিন্তু আর অবস্থা হচ্ছে যে না ইচ্ছে করে দিচ্ছে এমন কথা নয় বরং আর্থিক সংকট অভাব কাজকর্ম নেই চাকরি নেই ব্যবসায় লাভ নেই খরচ খরচা জুটাতে পারছে না এইরকম যদি পরিস্থিতি কোনো এক সময় চলে আসে বিয়ে করার সময় অনেক পয়সা ছিল परवर्ती अनेक एर है खरच दी ठीक भाई स्त्री की धुर जाए खे ना खे ना कि डिमांड कर सरकार आश्रय आईने आश्रय स्वामी के बोलते खरच दौर हाल दर्मे तीन टी आसार अर्थात साहब উক্তি নিয়ে আলোচনা করেছিলাম একটি ছিল রসুরামের বর্ণনা করার পরে তোমার তাউল অন্য হাদিসে রয়েছে প্রথম আপনার কাছে যখন টাকা পয়সা আসবে কার কার খরচ আপনার ফরজ সেখান থেকে শুরু করতে হবে নিজের খরচ ফরজ স্ত্রী ছেলে মেয়ে বাপমা এদের ফরজ এইভাবে তারপরে আবুহা রাজি আল্লাহ বলছেন তার মানে এটি সাহাবির বক্তব্য বলেছেন একথা বলেন রাসুল আসান করেছেন তাহলে তো সেটা রসুল রহসান হাদিস হয়ে গেল কিন্তু যদি নাও বলেন তারপরেও ধরে নিতে হবে যে তার মন কোনো কথা বলেননি বরং এই মর্মে রসুল উল্লাহাম থেকে সরাসরি কিছু শুনেছেন যার তারা বরাদ দেননি রেফারেন্স দেননি হয়তো তাদের ফতুয়াতে সেটা পাওয়া গেছে তাই বলছেন আবুহ রাজি স্ত্রী বলবে স্বামীকে খাবার দাও খোর পোষ দাওনি অথবা আমাকে তালাক দাও এটি হচ্ছে আবুহ রাজি আল্লাহ তাল্লাহানোর ফতুয়া এবং সাহবাই যেমন আবুহর রাজি আল্লাহ তাল ফতুয়া দিতেন সাহাবাই যে সব সাহাবাই কেন ফতুয়া দিত তাদের একজন প্রসিদ্ধ ব্যক্তি ছিলেন আবুহ রাজি আল্লাহ তাল তারপরেও এই কথাটা যদি একটা মুসলিম বলে তাহলে বিশাল মিছিল বেরিয়ে যাবে হ্যাঁ সাহাবিদের মানহানি করেছে ইসলামের মানহানি করেছে কিন্তু তাদের ফেকার কেতাব যেটা আনোয়ার আলিয়া মাদাসা পড়া হয় তারপরে এমন কি এমনকি ভাষ্য যেটা দেবন্ধ থেকে লেখা তাতে রয়েছে যে মানে তারা ফেকের জ্ঞান তেমন না যেমন আজকাল এক বক্তা যার সম্পর্কে অনেকে প্রতারিত যে স্যার কি নাকি সালাফি সহিদার সে বলছে আলবানি সাহেব হ্যাঁ মহাদ্দেশ ছিলেন ফাকি ছিলেন না এদের অন্তরে বিষ রয়েছে আলেমদের যার ফলে বিদ্বেষ রয়েছে তারা নিজের নিজের জায়গায় থেকে কিছু ভালো কথা বলে ধোকা খাবেন না তারা হকানি আলেম না তারা অনেক ক্ষেত্রে অনেক ক্ষেত্রে তাদের মধ্যে গোড়ামি রয়েছে নিজের তরিকা ঠিক রেখে এটা হচ্ছে তাদের তরিকা জনগণ ভালো কথাও আমাদের সাথে মিলছে ও এনে হকানি আলেম হ্যাঁ আকিদার আলমদের লিস্ট দিল ঢুকিয়া তো বলছিলাম যে আবুহের রাজিয়াল সাহাবাই কে রামদের অন্তর্ভুক্ত ছিলেন এই কথাটি সাহাবাই কেমদের জামানা থেকে প্রসিদ্ধ আর দুঃখের বিষয়। তার ছিল যে দাও খোরপোস দাও আর না হলে তালাক দাও এটি ছিল তার ফতুয়া প্রখ্যাত তাবি সাইদুল মুসাইব তার ফুতুয়া তিনি বলছেন ওই স্বামী সম্পর্কে যে স্ত্রীর খরচ দিতে পারছে না আর্থিক অসচ্ছলতার কারণে কালা বলছেন তার ফতুয়া ইফার আদালতে বিচ্ছিন্ন এই সম্পর্কে যখন সঈদুল মোসাইমকে জিজ্ঞেস করা হয় যে এটি আপনার ব্যক্তিগত ফতুয়া না এটি নবী আদর্শ তখন তিনি কি বলেছিলেন সোনা কালা সোনা হচ্ছে রসুল ধারণ করে থাকি আর না গেল। তৃতীয় আসার হচ্ছে উম রাজি আল্লাহ তালার যেটা খালিফার ফরমান ছিল সেনাবাহিনী মুজাহিদিন যে ইসলামিক স্টেটের बॉर्डर जेहदिशाह करा नेता कमांडर तरह लिखे चिठीते जा स्त्री छे दूरे थके बारा जाते स्त्री भरण पोषण खरपोसठ जदि खरस खर्चा ना पाठता अथवा तलाक जान दिए दे प्रवासी दायित्व दायित बुझे विदेश मैं मैं खरज स्त्री मे बृद्ध बाप मचल जरा निजे आई इनकाम उत्स रा खरच दीते जो खरच ना दी ना दें दीपर दी तबश्य स्त्री की च्छेद करतेन तलाको तलाक दिल्त दो चार छय मास पर छे खा एक बचर खेदारिया मेटाबे বলছে যদি তালাক বেনা থেকে সরকার আদায় করে আপনার স্ত্রী আমিরুল দেবে শাহি ফরমান বা খেলাফতি ফরমান সনদ হচ্ছে হাসান এই তিনটি বা তিনটি সাহাবি এবং বিষয়ে ফোকাহ ইখতালাফ রয়েছে দুটো মত রয়েছে বলছেন ভাষ্যকার ইতালাফ আল আলামা হাল্লার আজ না এই বিষয়ে যে স্ত্রীর কি বিবাহ বিচ্ছেদের অধিকার আছে যখন তার স্বামী তার খরচ খরচা দিতে পারবে না অপারক হবে আর্থিক সংকটের সম্মুখীন হবে নাকি বিবাহ বিচ্ছেদ করতে পারবে না থাকতে হবে খেয়ে না খেয়ে ওই স্বামীর কাছে থাকতে হবে যদি স্ত্রী তলব করে আদালতে যে দেশে আদালত ইস্বামী আদালতে বিচার নেই সেই দেশে আলম আলামাদের কাছে সমাজের যারা বিচারক তাদের কাছে স্মরণাপন্ন হয় যে আমার এই সমস্যা সমাধান করে দেন তলব যদি করে আমার স্বামী যদি খরচ না দেন তাহলে বিবাহ বিচ্ছেদ ঘটানো হবে ওবাইদ উমারবিন আব্দুল আজিজ থেকে এইরকম অনেক মাইকেরাম থেকে বর্ণিত তাদের দলিল করান দুশো উনত্রিশ আল্লাহ বলছেন আর তালাক উমার তালাক হচ্ছে আরি হচ্ছে দুটো দুটো না দুইবারে দুটো যদি একবারে যদি তিনটা দিয়ে দেয় হয়ে যাবে যেমন হানাফি মোঝাব্বা নন মোহামি কিন্তু আল্লাহ এখানে আর তালাক সালাস তালাক হচ্ছে তিনটি বা তালাক হচ্ছে দুটি আর তালাক ইসনাইন এ কথা বলেননি আর তালাক বলে একবারে তিন চলবে না চলে আপনার এই দাম্পত্যের গাড়ি তাহলে তৃতীয়বার তালাক দিয়ে ফাইনাল করে দেবেন তাহলে একবারে তালাক দেওয়া এটা হারাম এর দলিল কোরআন কেরি বের হচ্ছে মার্রাতান একবার মার্তাইন মানে হচ্ছে হারাম কবিরা গুনুফুন তালাক দেওয়ার পরে তালাকুমার রাত দুইবার হচ্ছে তালাক স্ত্রীকে তারপরে যদি রাখতে চাও তাহলে চিন্তা করে। দেব তিন মাস পার করে দেব তিন মাসের মধ্যে ফিরে ফিরে নাও আর যদি না ফেরাতে চাও তাহলে তিন মাস পার করে দাও এক তালাকে সে কি হয়ে যাবে বা এনাম বিচ্ছিন্ন হয়ে যাবে এটা হচ্ছে উন্নতি তরীক একটা তালাক দিয়ে তারপরে তিন মাস ধরে আপনিও চিন্তা করেন আপনার স্ত্রীও চিন্তা করুক আর স্বীকার করে আপনি অনতপ্ত হয়ে আপনি আপনিও চিন্তা করুন তিনটে মাস বা তিনটা মাসিক সময় এর মাঝে হয় রেখে নেন ভালো আচরণের সাথে রাখলেও ভালোভাবে রাখতে হবে মানে ইজ্জত ঠিক রেখে অপদস্ত করে করে নাই द करते भाव दलिली दलाल दलिल अपनी स्त्री के विवाह बंधने रखें अथचारोस दी एटव्यवहार हमारे सदाचरण হচ্ছে না বলছেন তাই ওয়াল্লা সদ ব্যবহার হইল না দ্বিতীয় মত হচ্ছে এমা বাবু হানিফা রহমা নাফাকা। যদি আর্থিক সংকটের কারণে খোরপোষ না দিতে পারে স্ত্রী এই পরিস্থিতিতে স্ত্রীর এ অধিকার নেই যে সে তালাক তলব করবে আর চলে যাবে স্বামীকে ছেড়ে এটা করতে পারবে না পারবে না কি করতে হবে তাহলে সমাধান তো লাগবে বলছে ওই স্বামীকে বলতে হবে যে তুমি ঋণ করছ করে খরচ খরচা কিছু দাও আইন কে আমি তো ঋণ করজ করে স্ত্রীর খরচ দাও তু উমার উলমার আত্মবিস্ব তাহলে স্বামীকে বলা হবে তো ঋণ করজ করো করে দাও অথবা স্ত্রী কে ঠিক আছে তুমি খরচ খরচা সেদিক থেকে ব্যবস্থা করো থাকলো আমি পরে সেটা ধীরে ধীরে দিয়ে দেব এটা হচ্ছে একটা তরী আর স্ত্রী কে বলা হবে কি যে তুমি ধৈর্য ধারণ করো খরচ খরচা অল্প দিতে পারলেও অথবা অন্য কারো কাছে এদিক থেকে সেদিক থেকে বন্দোবস্ত করো দু চার ছয় মাস এক বছর ও দেবে এটা হচ্ছে আগানিপুর মালাম্মত স্বামীর কাঁধে চেপে থাকবে ওয়ালা ফা কিন্তু বিবাহ বিচ্ছেদ ঘটাতে পারবে না আদালতে গিয়ে বা আলেম গিয়ে। এই মতটি আবহানিফা এই মতটি হচ্ছে প্রখ্যাত তাবি আতা তার একটি রেবায়াত আর একটি বর্ণনা এরকম রয়েছে এখন এই বিষয়ে কি করো যদি আজকালকার মহিলারা অনেকে থাকতেই চায় না ওই সম যদি আগের ফতুয়াটি বলা হয় তাহলে সুযোগ পেলে তো খরচ দিলো মন ভরছে না দশ হাজার টাকা বাংলাদেশি টাকা দশ টাকা দিলে ধরেন চলবে একটা উদাহরণস্বরূপ বলছি ও চাই বিশ হাজার টাকা ঠিক না এটা বাঙানা পেয়ে যাবে যেমনই বিশ না পাবে আদালতে গিয়ে কেস করে দিও। বিবাহ বিচ্ছেদ ঘটিয়ে চলে যাবে তাই না খোলা করেনি। এই জন্য খুব জটিল বিষয় পরিস্থিতি দেখতে হবে যে কেমন সৌদি আরবের একজন বড় আলিম আল্লাহ ওসাইম রাহমতুল্লাহ আলাইস্তা আল কাসিমের বড় আলেম তিনি বল স্বামীর আর্থিক সংকটের কারণে স্ত্রী বিবাহ বিচ্ছেদ ঘটাতে পারে না তালাক নিয়ে চলে যাবে এটা করতে না। তিনি ব্যক্তি তার সচ্ছলতা অনুযায়ী স্ত্রী ছেলে মেয়েদের ওপর খরচ করে যেন যে যেমন সচ্ছল তেমন খরচ করবে আপনার পাঁচ হাজার পাঁচ হাজার মতো খরচ করবেন কারো দুই হাজার ইনকাম দুই হাজার মতো খরচ করবে ঠিক যেমন খরচ দেওয়ার ক্ষমতা আছে ওই রকম করবে স্বামীর স্ত্রী যদি বলে যে দেখো আমার পাশে তোমার ভাই ও এত টাকা করে দেয় ত্রিশ হাজার টাকা করে মাসে দেয় হ্যাঁ আর তুমি আমাকে দিচ্ছ দশ হাজার টাকা করে বা পাঁচ হাজার করে সব চলবে না আল্লাহ কি বলছেন যার যেমন আই উপার্জন সংকুচিত করা হয় অভাব ইনকাম নেই তেমন আতা আল্লাহ যা কিছু দিয়েছেন তা থেকেই যেন খরচ করে এক হাজার টাকা আপনার ইনকাম এক হাজার আপনি অল্প কিছু আমারটা ফুল ঠিক রেখে মোবাইল আমার বিল লাগবে মাসে তিনশো বা পাঁচশো খাওয়া দাওয়া পাঁচশো সব তো এখানেই থেকে গেল স্ত্রীকে আর দেব কি চলবে ওটাকে ভাগ করেন এক কে ভাগ করেন আমাকে টানাটানি করে চলতে হবে আমার স্ত্রী কেউ একটু টানাটানি করে চালাবো হ্যাঁ আমার বাপ মা আছে ওরা তো কিছু দেবো সবাইকে ভাগ করে দেবে ওই টাকাতে সঠিক মত আসলে তো বলছেন আল্লাহ যতটা দিয়েছেন ততটাই না দায়িত্ব দিয়েছেন আল্লাহ আপনাকে দিয়েছেন মাসে এক হাজার আপনাকে তিন হাজার খরচ করার দায়িত্ব দেবেন নাকি আল্লাহ না যা আছে তাই খরচ করবেন আপনি शीघ्री प्रत्येक कठिन बोलाल निश्चित সহজ করে দেবেন এই আয়াত করে আর্থিক সংকট যদি স্বামী দেখা যায় স্ত্রী বিবাহ বিচ্ছেদের স্বাধীনতা রাখে রাখেনা বিবাহ বিচ্ছেদ করে নেবে তারপর নবিসমের জামা নাই সবাই সচ্ছল ছিল না অধিকাংশ লোক অভাবী ছিল এমন কোন প্রমাণ আছে যে কোনো মহিলাকে বলেছেন তোমার স্বামী খরচ খরচা দিতে পারছেন না যাও তাহলে নিয়ে না যাও বলেছেন তাই বলছেন হচ্ছেন এই উম্মতের ইমাম আজম মহান ইমাম কোন প্রমাণ নেই যে কোন সাহাবীর এইরকম কেস এসেছে আর বলেছেন যে তোমার স্বামী যখন করে দিতে মানে যাও তোমার বিবাহ বিচ্ছেদ করিয়ে দিলাম হ্যাঁ খোলা করে চলে যাও পরের সর্বপ্রথম তুমি নিজের ওপর খরচ করো নিজের খাবার ব্যবস্থা বস্ত্র যা প্রয়োজন প্রথম নিজের খরচ তাহলে আগে কি করতে হবে নিজের খরচের ব্যবস্থা করতে হবে কাল আইন আরেকটি আলা আর তোমার পরিবার তোমার স্ত্রীর স্ত্রী কে এখানে কয় নম্বরে রাখা হয়েছে তিন নম্বরে কিন্তু আরেকটি হাদিস শাহী মুসলিমে আছে মোস্তাদারা খাকেমে আছে আরবেশ কিছু কিতাবে রয়েছে যাতে বলা হয়েছে যে এক নম্বরে তুমি আর দুই নম্বরে স্ত্রী তিন নম্বরে ছেলে মেয়েটা আরেকটি দিন আর আছে আলা মুদ্রা তোমার খাদিম এখানে খাদেম মানে আজকালকার চাকরের চাকরাই নিন না দাস দাসী কীতো দাস কী তো দাসী কারণ কীতো দাস কীতো দাসী ব্যক্তি মালিকানা নেই ব্যক্তি মালিকানা ও যা কিছু ইনকাম করবে মণি হয়ে যাবে তাহলে ওর খরচ না দিলেও তো খাবে কি হ্যাঁ পড়বে কি অত্যন্ত গুরুত্ব রাখি আর কাজের ছেলে আজকাল যে কাজের ছেলে মেয়েদেরকে রাখা হয় চাকর চাকরানিদের আজকাল যেমন কিছু তৈরি হয়েছে এরকম সুফান বাড়ি ভেঙে পড়ছে ভাড়া বাসায় থাকে নিজের বাড়িতে তৈরি করতে পারে না কিন্তু খাদ্য হাউসমেট ছাড়া চলতে পারে না অধপত্য নে অথপত আশ্চর্য লাগে দেখে আশ্চর্য লাগে এক সময় ছিল ওর মা খেলা তাই তার জন্য একটা কাজের মেয়ে কিচেনের জন্য আর একটা কাজের মেয়ে ঘর বাড়ি মুছে দিয়ে যাবে সাফ করে দিয়ে যাবে আউজ্লা এটা শুধু আরবদের মধ্যে না দেশের খবর নিয়ে দেখেন তাই না घाटा नहीं महिला उसे रोग मोटा महिला और पुरुष प्रेसार अठारो बीस महिला नेशाराई प्रसार कारण क्या करना कर হ্যাঁ পেটে গর্ভ ধারণ খুলে করবে আরেকটি স্বর্ণমুদ্রা আমার কাছে আছে কালা আন্তা আলাম এখন তুমি বেশি জানো কে তোমার কাছের লোক তার উপর খরচ করবে সিরিয়ালটা বুঝতে পারলেন তাহলে এখানে কিন্তু বাপ মায়ের কথা বলা হয়নি হয়েছে হ্যাঁ বাপ কোনখানে আসবে সামনে আরেকটি হাদিস আছে ওই হাদিসটি তর্জমা করার পরে ব্যাখ্যা করার পরে শাহ আল্লাহ তালা মাসাইল পূর্ণরূপে বর্ণনা করবো হাসান বলছেন এই হাদিসটির বর্ণনাকারী সাহবাইকার পরে তাবিন বাবিনের যুগে একজন আছে ইবনুল কাত্তান আর একজন এমানি সুফিয়ান দুইজনে হাদিসটি বর্ণনা করায় দুই রকম ভাবে বর্ণনা করেছেন ফাকাদ্দ ইবনুল কাত্তান আলাল এমাম আল বিন্তান যখন বর্ণনা করেছেন তখন তিনি স্ত্রীকে ছেলে মেয়েদের উপর অগ্রাধিকার দিয়েছেন মানে দুই নম্বর বর্ণনা করেছেন তোমার খরচ করার আগে একটা দিন থাকলে আর তারপরে তোমার স্ত্রীর ভরণ পোষণ তারপরে ছেলে মেয়ে ওয়াকফিয়ানি আল ওয়ালাদ আল সৌজ দুই নম্বরে ছেলে কথা উল্লেখ করেছেন তারপরে স্ত্রীর কথা অগ্রাধিকার পাবে সেই হাদিস রয়েছে আগে স্ত্রী আর তারপরে ছেলেমেদের খরচ মিনগাই তারা দুদিন যেখানে কোন সন্দেহ নেই সে বর্ণনাটিতে সুতরাং এই আমাদেরকে ফিরিয়ে দিতে হবে আগে নিজের খরচ তারপর স্ত্রীর আকরাম। আখরা তিনি পিতা থেকে আর তারপরে তার দাদা থেকে বর্ণনা করেছেন আমি বললাম হি আল্লাহ রাসুর সাল মান আবার সর্বাধিক সর্বাধিক সদব্যবহারের কে বেশি অধিকারী কে সদ্ব্যবহারের অধিক হক রাখে মান আবার थम तुम सदाचरण काम्बरे तीन नम्बर से थार्ड तीन टाइम कार তারপরে তারপরে কে কাল আবাকা, তোমার তোমার বাবা, পিতা সদব্যবহারের বেশি অধিকারী তোমার মাতার পরে আক্রাব ফাল আকরাম। তারপরে জিজ্ঞাসা করলে আদি সে সংক্ষেপ করে দেওয়া হয়েছে তারপরে ওই সাবি জিজ্ঞেস করেন তখন পরে বাপের পরে যে সবচেয়ে বেশি তোমার নিকট আত্মীয় তারপরে কে নিকটের তারপরে কে নিকটের আলো তারপরে পরে স্ত্রীর হকটা হচ্ছে বৈবাহিক সম্পর্কের কারণে কিন্তু আত্মীয়তার বন্ধ হয় আত্মীয়তার যে সম্পর্ক এই ক্ষেত্রে ওটা বাদ দেন স্ত্রীর দায়িত্ব আগে ঠিক হ্যাঁ ওটা আমি মাসলা ব্যায়ন করবো আগে বাপ মানে আগে স্ত্রী ওটা পরে ওটা পরের কথা দেখছেন ফতুয়া কত ফাটা কিন্তু রক্তের সম্পর্ক আছে এদের মধ্যে কে কাছের বাপের পরে চাচা না দাদা চাচা না দাদা দাদা না হলে আপনার বাপই আসতো না আর আপনার চাচা থাকলে আপনার বাপ আসতো নাকি আর আপনার বাপ কি চাচা পয়দা করতে পারতো নাকি তাহলে চাচা কি করে হলে একটু ঠান্ডা মেজা চিন্তা করে বলবেন কারণ এই যে গুল আপনার ঢিল বা পাথর ছুড়ছেন একটু চিন্তা করে না পাথর ছাড়তে হবে এমনি ছাড়লে হবে দাদা তারপরে না না এরা কিন্তু আর একটা দিক রয়েছে মানুষের দুটো দিক রয়েছে একটা হচ্ছে ওসুল मान मूल शेकड़ा फरु शाखा प्रशाखा डाल हाल शाखा प्रशाखा पता मूल हमारे नान बाप नानी इत्यादि तरह मूल बापर पर दादा हमारे ओपरे गाना नानी फरु ডালগুলি ডাল ফাঙড়ি আমাদের হ্যাঁ ছেলেমে ছেলেমেদের ছেলেমে আপনার আলহামদুল্লা সচ্ছলতা আছে আর আপনার ছেলেমের ছেলেমের ছেলে মেয়ের ভরণ পোষণ দেনেওয়ালা কেউ নেই কারনার ছেলে আপনার ছেলে ছেলেমে আছে ছেলে মেয়ে অথবা মেয়ের ছেলে মেয়ে আপনার উপর কেউ দেনেওয়ালা না থাকলে কাছের আপনার ছেলে কাছের কেউ যদি না থাকে এরা হচ্ছে ফুরু সবার খরচ দিতে হবে মনে এক দিকে যেমন দাদা নানা আরেকদিকে হচ্ছে ছেলেমে তাই না কার খরচ বেশি গুরুত্ব রাখে কার খরচ বেশি গুরুত্ব রাখে আরে দাদা নানার ক্ষেত্রে কেউ থাকার সম্ভাবনা আছে যারা হয়তো এই খোরপোষের দায়িত্ব বহনে শরিক কিন্তু আপনার ছেলেমে মেয়ে আপনার ডাল ফাঙ্গি এদের খরচ খরচার ক্ষেত্রে আর কেউ শরিক আছে কি আপনা আপনার ছেলে দিতে হবে চাচা দেবে না আপনার বাপ বাচ্চাদের দাদা দেবেন না আপনার ফরোজ এই ছিল হাদিস আত্মীয়দের তারা ওসুল আমাদের মূল হোক বাপ দাদা হ্যাঁ নানি ইত্যাদি হ্যাঁ মা আমাদের ডাল শাখা প্রমাণ করে প্রথম দেওয়া ফরজ এই এই দুটি প্রমাণ আরো প্রমাণ করে যদি আপনার কাছে যথেষ্ট পরিমাণে খরপোসের ব্যবস্থা না থাকে কিছু আছে একেবারে নেই এমন না কিছু আছে কিন্তু টানাটানি করে কোন রকম চলবে তাহলে কি করতে হবে স্ত্রী স্ত্রীকে ফুল খরচ দিয়ে দেব যেহেতু আমার পরে স্ত্রী স্ত্রীকে ফুল খরচ দেব আর বাপ মাকে কিছু না বা ছেলে মাকে কিছু দেব না এটা চলবে না যেমন একস লোকেরা করে ফুল একবারে। যেটা জরুরি জরুরি নয় হ্যাঁ কিছু কাজ আছে জরুরি নয় মাঝে মাঝে হোটেলে খাওয়া জরুরি হ্যাঁ না সোননাথ না মুস্তাহাব হ্যাঁ একটু ভ্রমণে যাওয়া শীতকালে চলে যায় তায়েক ঘুরে আসি আভা ঘুরে আসি হ্যাঁ ঠিক না যাই কক্সবাজার ঘুরে আসি মুস্তাহাব কোন কাজ আর ভালো ভালো কাপড় না চলবে না চলবে না আপনার কাছে যতটা আছে সেটা দিয়ে আপনাকে কি করতে হবে যারা বেশি কাছে যাদের দায়িত্ব আপনার উপর বেশি ফরজ সেটা দিয়ে শুরু করতে হবে কিন্তু তার সাথে তারপরে যারা রয়েছে তাদের খরচও দিতে হবে তাই বলছেন গোস্ত ভাত খান তো আপনি স্ত্রী আপনি ছেলে মেয়ের শুধু খরচ দিতে পারবেন তো উদাহরণ দিয়ে তাহলে বুঝবেন আর যদি ডাল ভাত সবজি ভাত খান তাহলে আপনি আপনার স্ত্রী ছেলেমেয়েরও খরচ দিতে পারছেন আর আপনার বাপ মায়ের খরচ দিতে পারছেন আমার ছেলে মেয়েকে সবাই আশেপাশে সবাই ডেলি মাছ ভাত খাই গোস্ত ভাত খাই আমার ছেলেদেরকে সবজি ডাল ভাত খাইয়া রাখবো এটা চলে একটা তো ফ্যামিলি আছে আমার বজায় রাখতে হবে এসব করতে হবে নাকি না কখনো না সপ্তাহে একদিন আমি গোস্ত মাছ খেতে পারবো এর বেশি আমি পারবো না তাহলে আমি সকলকে কিছু না কিছু দিতে স্ত্রী ছেলে আজকাল আমাদের ঋণ করতে হয় কেন। কেন আর অভাব দেখা যায়। আমার কাছে পয়সা আছে দশ টাকা কিলো মাছ খাওয়ার উদাহরণস্বরূপ বলছি রুই মাছ যদি খান দশ টাকা বারো কিলো তাই না কিন্তু আপনি খাবেন ইলিশ মাছ হ্যাঁ কয় টাকা কিলো সৌদি আরবে কত ষাট সত্তর আশি একশো হ্যাঁ এরকম তাই না না মাঝে মাঝে তো ইলিশটা খেতেই হয় হ্যাঁ আপনাকে দেশি ফল খেতে হবে আর বাঙালি জাতি কাঁঠাল না খেলে হয় একটা কাঁঠালের দাম কত এখানে দামে ও দেশে এত কাঁঠাল খেয়ে ভরে নি ও প্রতি বছর কাঁঠাল খেতে হবে খাওয়াইতে হবে ছেলে মেয়েকে কাঁঠাল খাওয়াইতে গেলে বাপ মায়ের খোঁজ দিতে পারছেন না চলবে না ওঠেই না হ্যাঁ এইরকমই দেশি সবজি এখানে পাওয়া যায় যায় কত করে আর সৌদি আরবের আলু দুটাকা আড়াই টাকা করে হোলসেল কিনে আরো সস্তা আপনি চিন্তা করবে যে আমার এই ইনকাম দিয়ে কোন ধরনের খাবার ব্যবস্থা যদি করি তাহলে আমি সবার খরচ মোটামুটি করে দিতে পারবো ওটা আপনাকে চিন্তা করতে হবে না আমার হবে আমার ছেলে মেয়েকে এইরকম করে খাওয়াইতে হবে আপনি তালাক প্রাপ্ত বনের খরচ দেননি ছেলে মেয়েদেরকে বেশি হ্যাঁ ভোগ বিলাসী জীবন দেওয়ার জন্য ভালো ভালো দামি দামি স্কুলে পড়ানোর জন্য আপনি ফরজ আদায় করেননি বুঝা গেছে না এই রোগ এই রোগ ঘরে ঘরে ঢুকে গেছে যার ফলে ফরজ তরফ করেছে ফেসে যাবেন শীতকালে শরীরটা ঢাকতে হবে চাদর এমন যে মাথা ঢাকলে পা না পা ঢাকলে মাথা না তো চালাক মানুষ কি করে বুদ্ধিমান মানুষ কি করবে হ্যাঁ জড়ো সড়ো শুইবে তাই না হাত পা গুটিয়ে শুইবে এটা হচ্ছে চালাক মানুষের কাজ আর বোকা মানুষের কাজ শুয়া যায় নাকি শরীরটাকে একটু আরাম দিতে হবে পা দিল লম্বা করে এদিকে মাথা ঢাকে তো পা খুলে যায় ঠান্ডা লাগে আর পা ঢাকলে মাথা খুলে যায় ঠান্ডা লাগে সর্দি লাগবে কিনা জ্বর হবে কিনা মরবে কিনা ঠান্ডাতে ওই রকম কেমন এদিন মরবে জাহার যদি সকলের খরচ আর একটা অবস্থা হচ্ছে সকলের খরচ মোটামুটি করে দিলেও জুটে দিতে পারছেন না আপনি কোন রকম চলার মতো করে দিতে পারছেন একেবারে অল্প যেমন সাহাবি বলেন আমার কাছে মাত্র একটি দিন আর আছে আর একটা দিন আর কে যদি ভাগ করে দেন স্ত্রী ছেলে মেয়ে বাপ মা খাদেম তাহলে কিছুই না। তখন কি করতে হবে বলছেন যে ফাল ইয়াবিল তাহলে যেটা বেশি ইম্পর্টেন্ট বেশি গুরুত্বপূর্ণ যেটা সেখান থেকে শুরু করতে হবে সেখান থেকে শুরু করতে হবে তবে তারপরে ভুলে গেলে হবে না প্রতি প্রতি মাসে দিতে দিতে পারছেন না মাঝে মাঝে আপনার সংসার চালাবার জন্য দেবেন তাদেরকে এইরকমই তালাক প্রাপ্তা বিধবা বোন আছে তাদের প্রতি মাসে দিতে পারছেন না কিন্তু মাঝে মধ্যে দেবেন হ্যাঁ কিন্তু যারা ভাগ যোগ করে মোটামুটি সবগুলি চালিয়ে নিতে পারবেন ভাগ করে সবাইকে দিতে হবে আবু বল সেই দাবি প্রথম শুরু করতে হবে নিজের খরপশ থেকে যাওজা তারপর সোম্মী স্ত্রী আগে কেন বাপ মায়ের আগে একটু আগে অনেকে ফট করে বলে উঠলেন ফুটোয়া দিয়ে উঠলেন যে আগে বাপমার খরচ দিতে হবে স্ত্রীর খরচ আগে কেন আপনার খরচের পরে বাপমায়ের আগে বলছে স্ত্রীকে যে খরচ দেওয়া এটা বিনিময় তো যে বিনিময় কিসের বিনিময় স্ত্রী সম্ভব করছেন এক তো এই বিবাহ বন্ধনের মাধ্যমে কাঁধে এই ফরজ নিয়েছেন তারপরে আপনি স্ত্রী সম্ভব করছেন তার বিনিময় তার কি বিনিময় একবার মোহর লিখিয়ে দেওয়া ধার্য করে দেওয়া যথেষ্ট ওটাও ধান আবার ফাঁকিয়ে দেওয়ার উদ্দেশ্য না স্ত্রীর সাথে বিনিময় হয়েছে চুক্তি হয়েছে যে আপনি যে স্ত্রী সম্ভব করবেন হ্যাঁ আপনার সংসারে কাজকর্ম করছে আপনাকে তার খরচ দিতে পরে ফোকা হাসকম দাস দাসীর খরচ হচ্ছে স্ত্রীর মতো সুমাতা আতিল উম স্ত্রীর পরে তাহলে যখন দাস দাসী বাদ গেল স্ত্রীর পরে কার হক মায়ের কারণ হাদিস আসলো মান আবার কার থেকে সৎ আচরণ শুরু করব। মা থেকে তিনবার করে বলেছেন মা থেকে শুরু করতে হবে মায়ের খরচ আগে বাপের খরচের আগে হ্যাঁ ভাই বোনের খরচের মায়ের খরচ কেন মায়ের কষ্ট অনেক বেশি মা এমন এমন সময়গুলিতে এমন ক্ষেত্রে কষ্ট করেছে এবং এমন ধরনের কষ্ট করেছে যেই কষ্ট সামান্যতম বাপ করে নাই গর্ব করা এবং এই নয় মাসে যে কষ্টগুলি রয়েছে যাদের স্ত্রী রয়েছে আর বাচ্চা হয়েছে তার আর কাছে থেকেছেন পরিবারের কাছে করে তারপর করা এই ছেলে যতক্ষণ পর্যন্ত চলাফেরা করতে নিজে থেকে বাথরুমে যেতে শিখে ততক্ষণ পর্যন্ত সারা রাতে কতবার পেশাব করেছে পায়খানা করেছে অথবা অসুস্থ থেকেছে সপ্তাহ অসুস্থ সপ্তাহ রাত জেগে মা বাপ জাগে না আমাদের এক ছাত্র যাওয়ার পরে বাচ্চারা অসুস্থ না বাচ্চারা কান্নাকাটি করে ঘুমাইতে চাই না তখন স্ত্রী বলে তোর বাচ্চা তুই নেমিয়ে যায় বাইরে গিয়ে আলাদা ঘুমিয়ে যায় দুই বছর ছুটি যান মাসের জন্য আর বাচ্চাগুলিকে ঘুম দেওয়ার ক্ষেত্রেও যদি স্ত্রী শরীর না হন তাহলে কি অধিকার রাখেন ছেলেমেদের কাছ থেকে সদ ব্যবহারে বাপ হিসাবে চিন্তা করুন আপনি কি আমাদের না এগুলি স্ত্রীর সন্তান আপনা সন্তান না আপনার বরণ পোষণ এইসব দায়িত্ব এবং তাদের প্রতিপালন ক্ষেত্রে আপনার আপনার এই চরিত্র যদি যারা দিন শিখে তাদের হয় তাহলে যারা দিন শিখে না তাদের কি অবস্থা আল্লা যেন দান করে এবং আল্লাহ যেন আমাদেরকে গুমরাহির পথে না ঠেলে দেন শুধু হ্যাঁ তহিদের দাবিদার হয়ে যে আমরা সহি আকিদার লোক জান্নাত পাওয়া যাবে না আর বান্দার মধ্যে সবচেয়ে কাছের আপনার মা আপনার স্ত্রী এদের হকগুলি আদায় করতে হবে ঠিক যেমন আল্লাহর হক আদে করছেন যতনের সাথে ফরজ সালাতজরের সালাত আদে করছেন তার চাইতে বেশি গুরুত্ব দিতে হবে এই ক্ষেত্রে তো এমন এমন ক্ষেত্রে মা ছেলে মেয়ের প্রতিপালনের ক্ষেত্রে কষ্ট করেছে যেখানে বাপ সব কষ্টে সামান্য ভাগ নেয়নি কষ্ট নেই স্বীকার করেনি বাচ্চারা যখন একটু বড় হয়ে যায় বেবি কিনতে হয়। তখন বাপ মা দুইজনের শরিক এই কষ্ট তাই না মা খাবারটা তৈরি করে দেয় প্রস্তুত করে দেয় আর বাপ বাজার থেকে কিনায় না দেয় তখন দুইজন শরী করে এতদিন শরিক না বাচ্চা পেটে ধরিয়ে দিয়ে আরাম করছো নাকে তেল দি ঘুমাচ্ছে ঠিক না चिंता करें करे बाप, तो बाप जो खरच देचर्सा जा प्रस्तुत कर दीचे खबर तैर तीन बारी मेद বাঁচবে হ্যাঁ তাহলে এই যে ভুল চিন্তাধারা যে আমি খাওয়াচ্ছি তুমি খাওয়াচ্ছ স্ত্রী কে বলছেন না ও তো পাক করে দিচ্ছ তৈ করে দিচ্ছ নাহলে কোথায় খাওয়া দাও তাহলে ফিফটি ফিফটি অর্ধা অর্ধি अपनी बहर दी बात कर स्त्री कर गर्भधारण क्षेत्र रेपर कोई तिनाल हमले गर्भधारण स्त्री वेल प्रसाद सामान्य भाग नहीं যে তোমারও ব্যথা লাগছে তোমারও ব্যথা লাগছে কোনো ভাগ নাই সেখানে পরিচর্যা করাড় বদলিয়ে দেওয়া ইত্যাদি সময় ঠিক টাইমে ঘুম দেওয়া ইত্যাদি ইত্যাদি ইত্যাদি এসব বা সোনাল আছাড়াও বিভিন্ন কাজ রয়েছে যেই কাজগুলি একমাত্র মা করেছে তারপরে বাপের ভূমিকা আসে না তারপরে আত্মীয় স্বজনদের খোরপোসের বিষয়টি আছে হাসেল মিরাস ধন সম্পদের ভাগ বন্টন পাওয়া অনুযায়ী তখন আত্মীয় স্বজনরা কে কাছের भाग पाइप मारा गरपोसित तीन हक तीन हक अपना मे झे थे ना तीर भाग पाता ऐसे मेरे हक बेले मेरा भाग बेसि पाना बापमा बेसी पा ছেলে মেয়ের বেশি পাবে সুতরাং ছেলেমেয়েদের হক বাপমায়ের আগে গেছে খরপোশের ক্ষেত্রে খরপোস মর্যাদা শ্রদ্ধা সম্মান সেটা আলাদা বিষয় কিন্তু খরপোশের ক্ষেত্রে এটাও বলছিলাম যে যখন খরপোস দিতে অভাব দেখা দিবে তখন কাকে আগে রাখবেন যখন আপনার কাছে মোটামুটি সবার আছে মধ্যম পন্থা অবলম্বন করলে সবার খরচ দিতে পারবেন তখন সবার খরচ দিতে হবে সবার খরচ দিতে হবে আপনার খরচ স্ত্রীর খরচ ছেলেমেদের খরচ বাপ মায়ের খরচ তার সাথে তখন দাদা দাদি থাকে দাদা দাদির খরচ নানা নানি থাকে নানা নানি খরচ আ যদি আহ ভাই বোন আছে ভাইয়েরা আছে এখনো কাজকর্ম করতে স্বাবলম্বী নয় তাদের ইনকাম সোর্স নেই তাদের খরচ বোনেরা আছে বিবাহ সাথে তাদের খরচ বোন আছে তালাক প্রাপ্তে বিধবা তাদের খরচ সমস্ত খরচ একজন পুরুষের উপর আসে আলোচনা শেষ বহন করি। কখনো অধিকাংশ লোকেরা চিন্তা করি না যে এটা আমরা বড়ই সবাবের কাজ করছি বা আমরা এবাদতের কাজ করছি নিঘির কাজ করছি এই ধারণ সৎ করা একজন মুসলিমের মনে হয় আছে নাকি তাহলে আমাদের চিন্তা চেতনা দিন থেকে এত দূরে সরে গেছে যেমন অমুসলিমরা তাদের মায়া মমতার কারণে অথবা শ্রদ্ধার কারণে পার্থক্য কি অমুসলিম বাপমার খরচ দেয় আপনি বাপ মার খরচ দেয় পার্থক্য কি থাকলে ছেলে মেয়েদের খরচের ক্ষেত্রে ছেলে মেয়েকে ভালোবাসে মায়া আল্লাহ দিয়ে দিয়েছেন ওদেরকে আপনার মাধ্যমে আমার মাধ্যমে মানুষ করবেন সেই জন্য সেই জন্য আপনি খরচ দিচ্ছেন তাদের সেবা যত্ন করে না তাহলে পার্থক্য কোথায় অমুসলিম আর মুসলিমে এই পার্থক্যটা বুঝতে হবে কি পার্থক্য পার্থক্য একটি কথা কি আছে মানে সওয়াবের আশা রাখা সেয়াম রোজার ক্ষেত্রে ব্যবহৃত হয়েছে। তারাবির ক্ষেত্রে এই কথাটি ব্যবহৃত হচ্ছে হয়েছে না হয়নি মানুষ আমার ই মানান ওয়াহান ই মানান ওয়াহসবান মা তাকাত্মি তাই যদি করেন আর তারাবিও যদি ত্রিশটা পড়েন ত্রিশটা রোজাও রাখেন আর কাছে সব আশা না থাকে ইমানের সাথে তাহলে বাজাবে না কিছু দেখা দেখি রোজা রাখছেন কারো চাপে রাখছেন চক্ষু লজ্জায় রাখছেন সমাজ রোজা রাখে তাই রাখি বাড়িতে সবাই রাখে তাই রাখি কিচ্ছু বলা যাবে না ঠিক না এতিসাব হইতে হবে ইমানের সাথে ঠিকই তেমনি একজন মুসলিম বাপ মায়ের খরচ দেয় করবে করবেন নাকি স্ত্রীর খরচ দায়ী এই জন্য নয় যে আমি স্ত্রী সম্ভব করি সেই জন্য এই স্ত্রীর করবে এটা আমার আল্লাহর কাছে কত টাকা খরচ করছে ছেলে মেয়েদের লেখাপড়ার জন্য এহতিসাব করতে হবে অর্থাৎ আল্লাহর কাছে নেকির আশা রাখতে হবে এবং এটা আমার ফরজ অথবা মুস্তাহাব দায়িত্ব কোন কোনো ক্ষেত্রে ফরজ আর কোনো কোনো ক্ষেত্রে যেমন ছেলেকে উচ্চ শিক্ষা দিতে হবে বিশ বছর আর ছেলে যথেষ্ট ইনকাম করতে পারবে কিন্তু বাপ মা অনেক সময় ইনকাম চায় না কি চাই যে তুই হায়ার এডুকেশন লাভ করে আয় উচ্চা লাভ করে আয় মাস্টার ডিগ্রির জন্য পাঠালো পিএইচডির জন্য পাঠালো খরচ খরচা দিচ্ছে এগুলো কি ফরজ না ফরজ নয় স্বাভাবক হয়ে গেছে কাজকর্মের যোগ্য হয়েছে বিবাহ তার খরচ দিয়ে করুক কার তারপরে তার বিবাহের খরচ বহন করা বাপের জন্য না নয় এখানে আমি যে সেটা হচ্ছে যে ভরণ পোষণের ক্ষেত্রে দুটো ভাগ আছে কিছু খরচ হ্যাঁ বহন করা ফরজ আর কিছু খরচ বহন করা মুস্তাব কাজ নেকির কাজ কিন্তু আল্লাহর কাছে জবাব দিয়ে করতে হবে না যে তোমার ছেলেকে কেন বড় আল্লাহ বানাওনি আল্লা বানানো मुस्त नई मुस्ताहब ना कि क्या ऐसे के हेल्प कर রেহি যখন কোন স্বামী তার স্ত্রী বা পরিবার পরিজন ছেলে মেয়েদের খরচ করবে খরচ খরচা করছেন আশা রাখলো আল্লাহর কাছে প্রতিদানের আশা করলো আশা করতে আল্লাহর কাছে পাবো কিছু ফাহি সাদাকা তাহলে সেটা সাদকাই পরিণত হবে সাদিস माया खरज कर स्त्री के भल खरज कर खरच कर नियतर सततार ओपर सतता आतता नहीं देखा देखी कर मानवतार खातिर आजकल मानवता कथा टी बस कारण काफे तो शिकाई सब मानवता মানবতার খাতিরে বাপমায়ের শ্রদ্ধা সম্মান করছেন বা খরচ বহন করছেন তাহলে একটিও নেকি পাবেন না ওই মানবতা পাবেন আপনি ফালাকুমা নেওয়া করেছেন তাই কিন্তু একজন মুসলিম শুধু মানবতা না মানবতার ইমান এবং এহে সাপ করেছে আল্লাহর প্রতি ইমান রেখে পরকালের চিন্তায় চিন্তাশীল হয়ে এবং আল্লাহর কাছে আখেরাতে পাবো বলে আমি বাপ মায়ের খরচ দিই স্ত্রীর খরচ দিই ছেলেমেয়ের খরচ দিই ভাই বোনের খরচ দিই ইত্যাদি ইত্যাদি খরচ করে অথবা পুরুষ খরচ করে নিজের সন্তান না একজন পুরুষ বিয়ে করলে এক মহিলাকে আগের সংসারের দুটো বাচ্চা নিয়ে এসেছে এদের খরচ দেয় ওতেও আছে ওতেও সব রয়েছে এইরকম একজন মহিলা घर आगे स्त्री थे पाक काज। ता देर के किछु आर्थिक सच्चलता ओ मात सन्तियों तेज खान भाष्यकर मदारियाली मानसर सफलता प्रथागत कर सबा कर, कर तुम्हें उद्देश्य की आल्ला सन्तुष्टि पर मुक्ति तक ने पाप बदला पाद शुद्धाचार प्रथागत सबाई कर तक কিন্তু এই রকম কোন সৎ নিয়ত নেই যে আল্লাহ সন্তুষ্টির জন্য পরকালের মুক্তির জন্য আল্লাহ রব্দুল্লাপে ফরজ করেছেন এটা এই কাজটি পছন্দ করেন করেনি পাবেন না আমরা মাঝে মধ্যে অনেক ভাইদেরকে খাওয়াই খাওয়ান না খাওয়ান না এই যে শুক্রবারে পাঁচজন সাতজন দিনী ভাইকে নিয়ে চলে গেলেন চা খাওয়ালেন খাওয়াচ্ছেন না খাওয়াচ্ছেন না বিকেলবার দেখছি না এটা এটা সবও হইতে পারে সব নাও হইতে পারে যদি মনে করেন যে এদের সাথে খাতির আছে আর যখন খাতির আছে এটা মানবতা বলে যে মাঝে মাঝে কেমন লাগে নাস্তা পানি করাই নেই পাবেন না কিন্তু যদি মনে করেন যে আমার দিনী ভাইদের খাওয়াচ্ছি আল্লাহ সন্তুষ্টির জন্য পরে মুক্তির জন্য আখেরা থেকে সম্বল হবে দিনী মহব্বতের কারণে তাহলে সাদা খা সাদা পাবেন সব পাবেন আল্লাহ রবাজনকে সৎ নিয় দান করেন অসৎ উদ্দেশ্য থেকে বেঁচে তৌফিক দান করেন আল্লাহর আমাদেরকে ফরোজ নফল মুস্তাহাব সমস্ত ভালো কাজে অংশ নেওয়ার তৌফিক দান করেন তাঁর হক সুন্দরভাবে আদায় করা তৌফিক দান করেন তাঁর নবীর হক ইত্যি অনুসরণ সুন্দরভাবে আদায় করা তৌফিক দান করেন শিখ বিদার থেকে বেঁচে তৌফিক দান করেন বান্দার হক স্ত্রী ছেলে মেয়ে বাবা মা আত্মীয় স্বজন যে কোনো মুসলিম ভাই যা কিছু আমাদের ওপর অধিকার রয়েছে হক রয়েছে আল্লাহ সুন্দরভাবে আদায় করা তৌফিক দান করে ওসল আল্লাহাম